ونتوحد في خندق المسلم وعزكم هو منهج القران المسلم ارهاب والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم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 যে আয়াতের মধ্যে আল্ ত बर्तमान अवस्थार प्रेक्षापटे एक विधान जानिए दिए आयातर सरल अर्थ हल ये ईमानदार सकल जख तुमरा को शत्रुदल मुखोमुखी अवस्थान करो तक सुदृढ़ थको এবং বেশি পরিমাণে আল্লাহতালাকে স্মরণ কর। যাতে তোমরা সফল কাম হও আল্লাহ ও তার রাসুলের আনুগত্য কর আর বিভেদ করো না যদি বিবেদ কর তোমাদের প্রভাব চলে যাবে তোমরা হীনবল হয়ে পড়বে এবং ধৈর্য ধারণ করো अल्लाह तला धैर्जशील रेसने आल्ला, आल्ला जो तुम्हरा को शत्रुदल मुखोमुखी अवस्थान करो बर्तमान सारा पृथिवीते मुसलिम अवस्था हलो ये आल्ला शत्रुरा विभिन्न भाव मुसलिम এবং ইসলামের উপর আক্রমণ করে দিয়ে রেখেছে আক্রান্ত অবস্থায় আমরা যুদ্ধের পরিস্থিতিতে দলের মুখে দণ্ডায়মান হয়ে আস মুসলিমরা যখন কোথাও আক্রান্ত হয় তখন সেই আক্রান্ত অবস্থা থেকে উদ্ধারের ব্যবস্থা আল্লা তালা কুরআনে দিয়ে দিয়েছেন যে তোমরা এর জন্য যুদ্ধ করো ওমা লকুম্লা তুকাতফি সাবিল্লাহি ওল মুস্তাফিনা মিনার রিজালি ওয়ালিস ওল বিজনা মিনহাদিলিমি আল্লুহা ও জাল্লনা মিল্লা মিল্লা দু যে যখন দুর্বল নারী শিশু বৃদ্ধরা জুলুমের শিকার হয়ে চিৎকার করে আদের রক্ষার জন্য তোমরা যুদ্ধে কেন ঝাঁপিয়ে পড়ছ না এতাল অর্থ হলো সশস্ত্র যুদ্ধ আল্লাহ তালা এই অবস্থা থেকে মুক্তির জন্য উদ্ধারের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রতি আহ্বান করছেন আর সারা পৃথিবীতে মুসলিম সবাই একটা দেহের নেই হাদিসে রাসুসাল্লা বলেছেন যে আল মিনুনা তাহিম কাজাসিনুমেনরা পরস্পর সম্প্রীতি এবং সহানুভূতির ক্ষেত্রে एक देहर नई देहर कंशर मध्य आघात होह एंत्रणा कतर हो जाए ये मुसलिमर ऊपर उन्मते मुसलिमर ऊपर आक्रमण के जो निजे ऊपर आक्रमण मानते नारी निजे ऊपर आक्रमण हिसाब से गण्य ना करी मुसलिम देहर अंश হিসাবে আমি বাকি থাকব না রাসুল সাল্লি আসাল্লামের উম্মত হিসাবে নিজেকে দাবি করতে পারব না এই জন্য মুসলিম রক্ত আমার মধ্যে যদি প্রবাহিত হয়ে থাকে উম্মতের রুখ যদি আমার মধ্যে প্রবাহিত থাকে তাহলে উম্মত যে কোনো জায়গায় আক্রান্ত হলে আমি ব্যথা অনুভব করব ব্যথা অনুভূত না হলে বোঝা গেল যে আমি এই উম্মতের একটা মৃত অংশ সজীব কোন অংশ নয় ব্যর্থ বাতিল বাদ একটা অংশ সারা পৃথিবীতে মুসলিমরা শুধু মুসলিম নয় ইসলামের বিধানগুলো আক্রান্ত পৃথিবীর বিশাল এক অঞ্চলের মধ্যে আল্লাহ আল্লাহতালার বিধান প্রতিষ্ঠিত ছিল বিশাল একটা অংশ আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হতো সেই অংশ এখন কুহুরি বিধান দিয়ে পরিচালিত হয় আল্লাহর শত্রুদের বিধান সেখানে প্রতিষ্ঠিত সেই অবস্থায় ওই ভূখণ্ডগুলোর মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করা মুসলিমদের উপর ফরজ মুসলিমদের এলাকাগুলোও কাফেরদের দখলে সেই মুসলিমদের জানমাল রক্ষা করা তাদের ইসলাম রক্ষা করা এই উভয় বিষয় রক্ষার জন্য আল্লাহতালা যে বিধান দিয়েছেন সেটা হলো শত্রুদের মোকাবেলায় যুদ্ধ করা এই সব আয়াতের আলোকে সুখাহেকেরাম এবং মুজিৎদিনের ঐকমত এই বিষয়ের উপর যে এই পরিস্থিতিতে সারা পৃথিবীর সব মুসলমানের উপর যুদ্ধ ফরজে আইন নামাজ রোজার মতো যতক্ষণ পর্যন্ত এই অবস্থা থেকে উদ্ধার না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ ফরজে আইন হয়ে থাকবে ফরজা আইন বলতে প্রত্যেকের জন্যই ফরজ এখন এই ফরজ আদার ব্যবস্থা কী হবে এখানে অল্প সময় লম্বাচুর আলোচনায় তো আমরা যেতে পারবো না স্বাভাবিকভাবে শরীয়তের বিধানগুলো এর প্রথম সম্বোধন হলো পুরুষদের জন্য বিশেষভাবে শক্তির কাজ যেগুলো যেমন যুদ্ধ এটা সরাসরি পুরুষদের সাথেই সম্পৃক্ত কিন্তু যারা পুরুষ না অথবা পুরুষদের মধ্যে যাদের বিভিন্ন উজর বিভিন্ন সমস্যা আছে তারাও সহকুম থেকে সম্পূর্ণ একেবারে বাদ নয় তাদেরও এক পর্যায়ে विधान पालन निर्देश आनने करीम आल्ला शत्रु करो जतटुकु तुम्हारे द्वारा सम्भविन शत्रु तुम्हारे शत्रु एम शत्रु जुमरा जा जाना आल्ला এই তিন শ্রেণীর শত্রুর মোকাবেলায় ইসলামের শত্রু হোক তোমাদের জানমালের শত্রু হোক অথবা এমন শত্রু হোক যাদেরকে তোমরা জানো না কিন্তু আল্লাহ আল্লাহতালা জানেন এই তিন শ্রেণীর শত্রুর মোকাবেলায় বস্তুগত প্রস্তুতি নেওয়া এটাকে আল্লাহতালা ফরজ করে দিয়েছেন এবং এই প্রস্তুতির ক্ষেত্রে বলেছেন যার জন্য যতটুকু সম্ভব ততটুকু প্রস্তুতি কারো দ্বারা যদি কুঠার সম্ভব তো কোঠার দ্বারা প্রস্তুতি নিবে কারো দ্বারা যদি সুই সম্ভব সে সুইয়ের প্রস্তুতিটা নিবে যে যেই পর্যায়ের প্রস্তুতির সক্ষমতা রাখে क्षेत्र भाव प्रजोजना कैराम फर्दे आईन हो जाए व्यापक भाव तक नारीओ एर अंतर्भुक्त है তাদের সামর্থ্য অনুযায়ী জেহাদে অংশগ্রহণ করা ফরজ আর যখন একটা বিষয় ফরজ হয়ে যায় এটা পরিত্যাগ করার পরিণতি খারাপ পরিণতি পরিত্যাগ করার দুর্গতি যেমন মারাত্মক এটা আদায়ের ফজিলত এবং আদায় করার পুরস্কারও তেমন বিশাল কারণ ফরজ বিধান আর নফল বিধানের পার্থক্য অনেক মুজাদ্দিদি আলফেসানি আহমদ সিরহেন্দি রাহিমাহুল্লাহ বলেছেন যে ফরজ খাতে এক টাকা ব্যয় করা নফল হিসেবে কোটি কোটি টাকা ব্যয় করার চেয়ে বেশি মূল্যবান আল্লাহ তালার কাছে ফরজ খাতে এক টাকা ব্যয় করে যেই পরিমাণ পুরস্কার পাবে নফল খাতে কোটি কোটি টাকা খরচ করেও এই পুরস্কার পাবে না শুধু টাকার ক্ষেত্রে নয় ফরজ আর নফলের এই ব্যবধানটা প্রতিটা আমলের ক্ষেত্রেই প্রতিটা কাজের ক্ষেত্রেই প্রতিটা পদক্ষেপের ক্ষেত্রেই এই জন্যই সাহাবাইকরাম রিদওয়ানুল্লাহি আলহিম আজমাইনের মধ্যে মহিলা সাহাবিরা পর্যন্ত যুদ্ধের জন্য উৎসাহিত ছিলেন আল্লাহ নারীদের সাথে সম্পর্কিত করে দিয়েছেন তাদের সন্তানাদিদেরকে তাদের অভিভাবকদেরকে তাদের সহযোগীদেরকে এই তিনও শ্রেণীর সাথে একটা নারী সম্পর্কিত তার উপরস্থ অভিভাবক তার সহযোগী তার অধীনস্থ সন্তানাদি এই তিনও শ্রেণীর এই ফরজ আদায়ের ক্ষেত্রে তার অবদানের একটা অবকাশ আছে তাদেরকে ফরজ আদায়ের জন্য উৎসাহিত করা তাদের জন্য ফরোজ আদায় আদায় সহজ করে দেওয়া এটাও তার জিহাদে অংশগ্রহণ করার অন্তর্ভুক্ত হাদিসে পরিষ্কার রাসুল সাল আলী আসসালাম বলেছেন মান জাহাজা গাজিয়ান কেউ কোনো মুজাহিদকে যোদ্ধাকে প্রস্তুত করে দিল সে নিজের যুদ্ধে অংশগ্রহণ করল প্রস্তুত করা অর্থ সম্পদ দিয়ে উৎসাহ দিয়ে তাকে বুঝিয়ে তাকে সুযোগ করে দিয়ে এসবগুলো এই প্রস্তুত করে দেওয়ার অন্তর্ভুক্ত যে প্রস্তুত করে দিল তার সরাসরি অংশগ্রহণ করার সুযোগ নেই কিন্তু যে অংশগ্রহণ করতে পারে তাকে সে সুযোগ করে দিল তাহলে সে যুদ্ধে অংশগ্রহণ করলো সেওয়া এর ফদিলত ইনশাল্লাহ লাভ করব একাদিসের মধ্যে রাসুল সাল্লাহ আলাম বলেছেন গজলাই তবুকের ক্ষেত্রে যে মদিনার মধ্যে এমন কিছু লোক রয়েছে যে তোমরা যে কোনো উপত্যকা অতিক্রম করেছ যে কোনো পদক্ষেপ গ্রহণ করেছ যুদ্ধের যে কোনো কর্ম সম্পাদন করেছ এই সব কাজের মধ্যে তারা তোমাদের অংশীদার ছিল উজোরের কারণে তারা নিজেদের সমস্যার কারণে যুদ্ধে আসতে পারে নাই তারা আসার জন্য কি ছিল উদ্গ্রীব ছিল হাবাসাহমুল কোন কোন কোনো রেওয়াতে হাবাসা হাবাসাহমুল মার্দু অসুস্থতা তাদেরকে আটকে রেখেছিল এই মহিলাদের এই জেহাদের সাথে অংশগ্রহণের প্রথম একটা দাঁফ হল নিজের সন্তান সন্ততিদের ব্যাপারে একটা প্রতিজ্ঞা মনের মধ্যে একটা বাসনা একটা চিন্তা রাখা যে তাকে আমি একজন মুজাহিদ হিসাবে গড়ে তুলব নিজের সন্তানাদিকে মুজাহিদ হিসাবে গড়ে তোলার এই বাসনা এটা নবীদের আগ্রহের একটা বিষয় সুলাইমান আলাইহসাল্লাম বুখারের রায়তের মধ্যে আসছে তিনি তার এক শত স্ত্রী ছিল তিনি আল্লাহর সাথে একবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন মনে মনে নিহত করেছেন সংকল্প করেছেন যে আমি আমার স্ত্রীদের সাথে মিলিত হব এক শত সন্তান হবে এবং তারা আল্লাহর রাস্তার মুজাহিদ হবে একজন নবী তার পরবর্তী প্রজন্মের জন্য তাদের ফিউচার চিন্তা করতেছেন যে তারা আল্লাহর রাস্তার মুজাহিদ হবে নবী তিনি দিন যে পরিমাণ সুন্দর বুঝেন আল্লাহ সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় যে পরিমাণ ভালো বুঝেন আর কে তার চেয়ে ভালো বুঝবে তিনি নিজের সন্তানের ব্যাপারে কামনা করতেছেন যে তারা আল্লাহর রাস্তার মুজাহিদ হবে তাহলে আমরা কে যে আমাদের সন্তানের ব্যাপারে এই কামনা করতে পারি না বা সন্তান এই পথের প্রতীক হলে আমরা তাদের জন্য ভালো চিন্তা করলাম না বলে আমাদেরকে দোষ দেওয়া হবে সর্ব উৎকৃষ্ট চিন্তা নিজের সন্তানের ভবিষ্যতের ব্যাপারে এই চেতনা এই চিন্তা পোষণ করা যে তাকে আমি আল্লাহর রাস্তার একজন মুজাহিদ বানাবো এর জন্য নিজের যে বর্তমান দায়িত্ব আছে এটাকেও আসলে যথাযথভাবে সম্পাদন করা এটা কর্তব্য রাসুল সাল্লি আসাল্লামের যুগে জেহাদ যখন ফরদে আইন ছিল না তখনও অনেক মহিলা সাহাবিরা সরাসরি জেহাদে অংশগ্রহণ করেছে। আদিসের কিতাবের মধ্যে অনেকগুলো ঘটনা আছে এই সংক্রান্ত যে রাসুল সাল্লিউসাল্লামের সাথে মহিলা সাহাবিরাও জেহাদে অংশগ্রহণ করেছে। উম্মের শারিকের ঘটনা তো প্রসিদ্ধ যে তিনি একবার রসুল সাল্লাহ আলহ্লাম উম তার ঘরের মধ্যে কোনোভাবে তিনি রসুল সাল্লামের আত্মীয় ছিলেন তার ঘরের মধ্যে দুপুরবেলা ঘুমিয়েছিলেন তো স্বপ্ন রসুল ঘুম থেকে উঠতেছেন উঠে হেসে দিয়েছেন তখন উম্মে শারিক জিজ্ঞেস করলো জয় আল্লাহ রসুল আপনি হাসলেন কেন তখন বললেন যে আমি দেখছি যে আমার উম্মত সামুদ্রিক যুদ্ধে বাদ সাদের মতো বাদশাদের মতো শাম সৌকত নিয়ে অংশগ্রহণ করতেছে তখন তিনি বললেন যে আল্লাহ রাসুল আমার জন্য দোয়া করেন আমি যেন সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি তা রসুল সাল্লা বললেন যে হ্যাঁ তুমি সেই দলের অন্তর্ভুক্ত রয়েছ তাহাদি সে এতটুকু অংশ উল্লেখ করা হল ঠিকই পরবর্তীতে তিনি ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এইজন্য নারী সাহাবিদের জন্য যদি সামর্থ্য থাকে অন্য কোনো ফিতনার আশঙ্কা না থাকে তাহলে যুদ্ধে অংশগ্রহণ করার অবকাশ ছিল আর বর্তমানে যুদ্ধ এটা মুসলিম উম্মতের উপর ফরদে আইন অবস্থায় বিরাজ করতেছে আর ফোকাহাম লিখেছেন যে ফরদে আইন অবস্থায় নারী পুরুষ নির্বিশেষে সবার উপর যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ হয়ে যায় বাকি নারীদের ব্যাপারে কারো মত হইল যে ব্যাপকভাবে রাসু সাল্লাহ আল ইসলামের যুগেও যখন ফরদে আইন অর্থাৎ সবাইকে জেহাদে যাওয়ার আহ্বান করা হতো যেমন গাজবাই তাবের মধ্যে গাজবাই খান্দকের মধ্যে সমস্ত পুরুষেরই জেহাদে অংশগ্রহণ করা ফরজ ছিল এমন ফরজ ছিল যে গাজবাই খান্দকের মধ্যে নামাজ ছেড়েছেন কিন্তু জেহাদের অবস্থান তারা ছাড়েননি রাসু সাল্লাহ আলাইসলাম এবং সাহাবাই কারাম জুহর। আসর মাগরিব তিন বক্ত নামাজ কাঁচা করেছেন কিন্তু শত্রুর মুখোমুখি অবস্থান থেকে নিজেরা সরে যাননি কারণ এই অবস্থা থেকে যদি তারা সরে যান তাহলে শত্রুরা বিজয়ী হয়ে যাবে তারা মুসলিম এলাকায় ঢুকে যাবে তাদেরকে প্রতিহত করতে গিয়ে তারা নামাজ ছেড়েছেন কিন্তু যেহাদের কাজে ত্রুটি হতে দেননি এখানে এর মধ্যে ডিস্টার্ব হতে তারা দেননি সেই সময়ও ব্যাপকভাবে মহিলা সাহাবাহিকরামকে জেহাদের মাঠে রাসুসাল্লিসাম ডেকে আনেননি এই জন্য অনেকে বলেছে যে এই জেহাদের বিধানটা স্বাভাবিকভাবে মহিলাদের উপর প্রযোজ্য না কিন্তু কোন কোনো মহিলা সাহাবীদের আবার যুদ্ধে অংশগ্রহণেরও হাদিস এবং দলিল বিদ্যমান আছে এই জন্য এই দুইটার সামঞ্জস্য হল এটা এইভাবে যে সরাসরি যুদ্ধে মহিলাদের যাওয়াটা এটা বড় একটা ঝুঁকির বিষয় তাদের নিজেদের ইজ্জতের হেফাজত তাদের জানের হেফাজত এরপরে স্বাভাবিকভাবে মহিলাদেরকে আল্লাহ নরম মনের তৈরি করেছেন যাদের যুদ্ধের এই বিবৎস দৃশ্য তাদের জন্য সহনীয় হবে না এইজন্য তাদের এই কাজে অংশগ্রহণ করার এই ফরজ আদায় করার স্বাভাবিক ব্যবস্থা হল অন্যান্য ক্ষেত্রগুলোর মধ্যে তারা সহায়তা করবে রাসুসাল্লাহ আলিমের সহ যে আনসারী সাহাবিরা যে সমস্ত মহিলা সাহাবিরা যুদ্ধে অংশগ্রহণ করতেন সাধারণত তারা কি করতেন যুদ্ধে আহতদের চিকিৎসা করতেন তাদেরকে পানি পান করাতেন হ্যাঁ কোনো কোনো সাহাবিয়া হমজোর নিয়েও ঘোরাঘাড়ি করতেন যে সুযোগ পেলে কোনো কাফের পেটের ভিতর হমজোর ঢুকিয়ে দিবেন রাসুদ সাল্লাহ আল ইসলাম এক সাহাবিয়া দেখে হেসে দিয়েছিলেন এটারও অবকাশ আছে যদি কেহ হয় এমন শক্ত অন্তরের অধিকারী হয় নতুবা স্বাভাবিকভাবে তারা জেহাদ সংক্রান্ত অন্যান্য সহযোগিতার কাজের মধ্যে লিপ্ত থেকে এই ফজিলতটা লাভ করবে এই ফরজটা আদায় করবে কেহ যদি এই ফরজ আদায়ের নিয়তে এই কাজগুলোর সাথে অংশগ্রহণ করে আশা করা যায় ইনশাআল্লাহ তার দ্বারা নফল আমলের চেয়ে ফরজের যেই মর্যাদা সেই মর্যাদাটা তারা পেতে থাকবে ইনশাআল্লা যার যে পরিমাণ সামর্থ্য আছে আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু এই ক্ষেত্রে ব্যয় করে দিতে আমরা দেখি আমাদের সামর্থ্য কিছুটা হলেও আছে একেবারে পরিষ্কার ফোকায়ে বলেছেন কেউ যদি পুরুষের মধ্যে অসুস্থ থাকে বা তার অঙ্গ নষ্ট থাকে বা অন্ধ থাকে কিন্তু তার সম্পদ রয়েছে এই ব্যক্তির জন্য সম্পদ দিয়ে যেহাদে গ্রহণ করা ফরজে আইন থেকে যায় সে যদি সম্পদ দিয়ে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে তাহলে সে ফরজ থেকে বিরত থাকলো ফরজ দায়িত্ব থেকে সে অবহেলা দেখালো এইজন্য সে সম্পদ দিয়ে যেহাদের মধ্যে অংশগ্রহণ কর তাহলে এতক্ষণের এই আলোচনা দিয়ে আমরা মোটামুটি এতটুকু বিষয় স্পষ্ট অবস্থানে আমাদের আসলো যে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটুকু নিয়ে যদি এই জেহাদের মধ্যে অংশগ্রহণ করা হয় তাহলে এটা ফরজ জিহাদ আদায়ের অংশ হিসাবে ইনশাল্লাহ গণ্য হবে তো ফরজ আমল আর নফল আমলের ব্যবধান আগে আলোচনা করা হয়েছে আকাশ পাতাল ব্যবধান দুটার মধ্যে কোনো তুলনা হয় না আল্লাহ তালা আমাদেরকে এই ফরজ আমলের সাথে জড়িত হয়ে যথাযথ মর্যাদা অর্জনের তৌফিক দান করেন বর্তমানে জেহাদের আমলটা খুব কঠিন আমল विषयटाई मुसलिम अने के बुझते चायना बुझेना आल्ला तक विधान के ना बोझा ना बोझार कारण एर मध्य सन्देह करा के प्रत्याख्यन ये ग्रहण ना यमान बरकर दे রাসুল সাল আসলাম যে বিষয়গুলো নিয়ে এসেছেন এই বিষয়গুলোর কোনো একটাকেও যদি কেহ গ্রহণ না করে গ্রহণ না করা কী কীভাবে যে এটাকে সে আমলের জন্য সিদ্ধান্ত নেয় নাই যে এই আমলটা আমি করব। অথবা এটাকে বিশ্বাস করে নাই অথবা সে এটাকে সন্দেহের কারণে পরিত্যাগ করেছে যে কোনোভাবেই এর থেকে সে বিরত থাকুক সে সন্দেহ করেছে অথবা এটাকে জানে নাই ইচ্ছা করে এটাকে প্রত্যাখ্যান করেছে অথবা আমলের জন্য সে এটাকে নিজে আমল করতে আমি বাধ্য এই হিসাবে এটাকে গ্রহণ করে নাই এই অবস্থানটা যদি কারো থাকে তাহলে সে মুসলিম থাকবে না ইমানের গণ্ডির ভিতরে থাকবে না সম্পূর্ণ ইসলামকে অস্বীকার করা সম্পূর্ণ ইসলামকে পরিহার করা সম্পূর্ণ ইসলামকে গ্রহণ না করতে হবে না বরং ইসলামের একটা নিশ্চিত বিদনকেও যদি কেউ গ্রহণ না করে গ্রহণ না করার উদাহরণটা আর একটু স্পষ্ট করে দিচ্ছি আবু তালেব রাসুসাল্লাই এর চাচা তিনি ইসলামকে বুঝতেন ইসলামের পক্ষে কাজ করেছেন কিন্তু নিজে ইসলাম এর আওতাভুক্ত হননি ইসলামকে গ্রহণ করেননি আমি মুসলিম মুসলিম হিসাবে আমার উপর কিছু দায়ী দায়িত্ব আছে আল্লাহ এই অবস্থানটা নিজের জন্য তিনি কি করেননি মেনে নেননি যার কারণে তিনি মুসলমান ছিলেন ঠিক ইসলামের যে কোনো একটা বিধানের ব্যাপারে যদি কোনো ব্যক্তির এই অবস্থান থাকে যে আমি এটা করতে বাধ্য না নিজেকে এটা করতে বাধ্য মনে না অথবা যারা করে তাদের করা কে সে পছন্দ করে না অথবা এই করাটাকে সে ঘৃণা করে এটাকে সে প্রত্যাখ্যান করল ঘৃণা করল বা যারা করে তাদেরকে তাদের থেকে এটাকে সরানোর চেষ্টা করল। এটাকে প্রতিরোধ করল। অথবা সর্বশেষ নিজে আমি এটা করতে বাধ্য এই বাধ্যবাধকতাটাকে সে স্বীকার করে না এটা হইল গ্রহণ না করার একটা অর্থ এতটুকুও যদি কেহ করে তাহলে সে কি থাকবে না মুসলিম থাকবে না এবার আমরা বুঝি যে আল্লাহ তালা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন যে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয়টার ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে সেই খারাপ অবস্থান থেকে মুক্ত রেখেছেন আমাদের আকিদাকে এতটুকু নষ্ট করেন নাই আমলকে এই পরিমাণ বরবাদ করেন নাই যে আমরা এটাকে স্বীকার করি না বা এটাকে গ্রহণ করি নাই বা এটা আমার করা আমাদের দায়িত্ব এটা আমরা মনে করি না বা করাটাকে আমরা যারা করে তাদেরকে ঘৃণা করি এই অবস্থানটা আমাদের নাই অথচ আক্ষেপের বিষয় কত ব্যক্তি আছে আজকে নামাজ রোজা দিনের অন্যান্য কাজের মধ্যে নিজেরা অনেক অগ্রসর কিন্তু আল্লাহ তালার এই ফরজ বিধানের ব্যাপারে তাদের অবস্থান হলো কাফেরদের অবস্থান কাফেররা যে অবস্থানে আছে তারা এই বিধানের ব্যাপারে সেই অবস্থানে আছে। আর একটা বিধানের ব্যাপারেও যদি কাফেরদের অবস্থান কোনো মুসলমান গ্রহণ করে তাহলে সে আর মুসলিম থাকে না এটার উদাহরণ হলো একটা বেলুনের মতো বেলুন আকাশে উড়ার জন্য সম্পূর্ণ নিশ্চিদ্র থাকতে হবে একটা ছিদ্র যদি থাকে তাহলে সেই বেলুন আর আকাশে উড়বে না এর অর্থ এটা না যে সব জায়গায় তো তার ঠিক আছে ছিদ্র তো শুধু একটু অল্প একটু তাহলে সে অনেকটুকু উড়ে একটু নিচে থাকবে এমনটা হবে না ঠিক মুসলিম থাকার জন্য আল্লাহ আল্লাহতালার সবগুলো বিধান মেনে নিতে হবে এবং এটা আমার কর্তব্য এটা জ্ঞান করতে হবে কর্তব্য হিসাবে মেনে নেওয়ার পরে এরপরে কাজে যদি কারো শৈথিল্যতা আসে কাজে যদি অবহেলা আসে না করার কারণে নিজেকে অপরাধী মনে করে সেটা আমলি ত্রুটি বলা হবে ফিস্কে বলা হবে জেহাদের ক্ষেত্রে এই ফিস্কোটাকেও অনেক বড় ধমকি দেওয়া হয়েছে কেহ যেহাদ বিশ্বাস করে জেহাদকে মানে নিজে করতে হবে এটাও ভাবে কিন্তু জেহাদের পথে যাচ্ছে না কেন গেলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক থাকে না নিজের পরিবার পরিজন নিয়ে আর সুখে শান্তিতে বসবাস করা এটা ঠিক থাকে না এমনিভাবে নিজের অর্থ ব্যবসা বাণিজ্যের মধ্যে ধস এসে যায় এগুলোর খবর নেওয়া যায় না এই সমস মানুষ গালমন্দ করবে এই সমস্ত কারণে কেউ যদি জেহাদে না যায় তো কোরআনিকিমে এক আয়াতের মধ্যে আটটা বিষয় উল্লেখ করা হয়েছে এই আটটা উজোরের কারণে কেউ যদি জেহাদ থেকে ফিরে থাকে তাহলে কোরআনে করিম আল্লাহ ফাসিক আর এই অস্বীকার সে জেহাদ থেকে বিরত থাকতে চাইতেছে আর জেহাদ বিষয়টা এমন যে এখানে বিভিন্ন সুবিধা নষ্ট হবে মাল নষ্ট হবে যান নষ্ট হবে সম্মান নষ্ট হবে পজিশন নষ্ট হবে সম্ভাবনা নষ্ট হবে এই নষ্টটাকে আল্লাহর জন্য যদি কেউ মানতে না পারে তাহলে আল্লাহকে সে বড় জ্ঞান করল না আল্লাহর জন্য সে নিজেদের এই বিষয়গুলিকে কুরবানি দিতে রাজি না তাহলে নিজেদেরকে বড় বানালো আল্লাহর চেয়ে তাহলে আল্লাহর তার কাছে সবচেয়ে বড় হল না এই ব্যক্তিকে আল্লাহ তালা হৃদায়ত দিবেন না বলেছেন আর যে এই পথে যতটুকু অগ্রসর হবে আল্লাহ তালা তার দিল ততটুকু খুলে দিবেন ততটুকু দিনের সঠিক বুঝ আল্লাহ তালা তাকে দান করবেন এটা শরীফের অনেক আয়াতের মধ্যে হাদিস শরীফের মধ্যে এর ইঙ্গিত রয়েছে এই আল্লাহ আল্লাহ যেহেতু আমাদেরকে মূল বিষয়ের বুঝধান করেছেন এখন এই পথে কোরবানির মাধ্যমে আমাদেরকে অর্জন করতে হবে এটাকে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত মনে করতে হবে প্রথম যুগের সাহাবাহিক রাম রিজওয়ানুল্লাহিয়ালিম আজমাইন ইসলাম গ্রহণ করার পরে তাদের উপর কি পরিমাণ বিপদ অবদেশে ছিল বর্তমানে ঠিক জেহাদের কাজের সাথে যারা জড়িত হচ্ছে তাদের উপর এই বিপদাবদগুলি আসতেছে অন্যদের উপর এই পরিমাণ বিপদাবাদ আসে না জেহাদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে যে পরিমাণ বিপদাবাদ আসে প্রথম যুগে ইসলাম গ্রহণ করার কারণে যে বিপদাবদগুলো আসতেছিল সেই সময়ের শক্তিশালী লোকদের পক্ষ থেকে সমাজের নেতাদের পক্ষ থেকে সেই সময়ের মুরল এবং গুরুদের পক্ষ থেকে ঠিক সেই কষ্টগুলো সেই বাধাগুলো সেই আক্রমণগুলো জেহাদের পথে মুজাহিদদের উপর বর্তমানে আসতেছে সুতরাং সেই পর্যায়ের মর্যাদা আমরা যখন ইতিহাস পড়ি স্বাভাবিকের আমার ঘটনা পড়ি রাসুল সালাসে আমার জীবনী পড়ি মনে চায় যে আমরাও যদি সুমাইয়া রাজি আল্লাহ তালহার মতো বিলাল রাজি আল্লাহ তালহর মতো হাবাব রাজি আল্লাহ তাল মত হোবাইব রাদি আল্লাহ তালহর মতো আম্মার রাজি আল্লাহ তালনার মত মতো ইয়াসির রাদি আল্লাহ তালুর মতো কুরবানি দিতে পারতাম তাহলে কত সৌভাগ্যশীল আমরা হতাম মনের মধ্যে একটা কামনা জন্মে কিন্তু সেই সবাই গর্জন করার ব্যবস্থা আল্লাহ তালা এখনো রেখেছেন জেহাদের পথের মধ্যে সেই বাধা বিপত্তি কষ্টগুলো এখনো বিদ্যমান আল্লাহ তালার রহমতের সেই দরওয়াজা বন্ধ নয় এখনো খোলা আছে আমরা যদি দুনিয়াটাকে অবহেলা করে পিছনে ঠেলে দিয়ে দুনিয়ার ব্যাপারে বিমুখ হয়ে এই দরজায় ঢুকতে পারি সেই পুরস্কারগুলো এখনো পাওয়া যাবে ইনশাল্লাহ আর বাস্তবতা দেখা গেছে যে এই পথে যারা যতটুকু অগ্রসর হয়েছে তাদের উপর দুনিয়া দিয়ে বিপদাবদগুলি এসেছে আপনারা আমরা বর্তমানে যদি সারা পৃথিবীর মধ্যে দেখি শেখ ওসাম আর রহমাউল্লা নাম যদি আমরা নেই যদি তিনি জেহাদের পথে না এসে দুনিয়ার ভোগ বিলাসিতার পথে চলতেন তো দুনিয়ার একজন বড় সফল শিল্পপতি হিসাবে বড় দুনিয়ার নেতা হিসাবে সুখ শান্তিতে জীবনযাপন করে যেতে পারতেন কিন্তু যখনই তিনি জেহাদের পথে এসেছেন তার জীবন কিসের উপর কিসের মধ্যে কেটেছে আরামের মধ্যে গুহায় লুকিয়ে নিজের জীবনটাকে যাপন করতে হয়েছে আগের সেই অবস্থাটা এখনও বিদ্যমান একজনের উদাহরণ দিলাম এইভাবে আরবের শাহজাহা দ্বারা যে আরবের মধ্যে গিয়ে আমাদের দেশের লোকেরা চাকরি করে সম্পদশীল হতে চেষ্টা করে তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে তাদের মধ্যে যারা শুধু অযোগ্য তারা না তাদের মধ্যে যোগ্য ব্যক্তিরা যারা বিমান চালাতে জানে যারা উন্নত টেকনিকের অধিকারী সেই সমস্ত ব্যক্তিরা এই জেহাদের পথে নিজেদের জীবনকে কুরবানি দিয়ে দিয়েছে নিজেদেরকে জীবনকে তুচ্ছ করে আল্লাহর দরবারে হাসরের মাঠে তারাই তো সেখানের রাজা হিসাবে সেখানে নেতা হিসাবে বড় ব্যক্তি হিসাবে উঠবে তারাই তো আল্লাহামদুল্লা আল্লাহ তালা তাদেরকে বুঝ দিয়ে দিয়েছিলেন এই জন্য তারা সেভাবে উজাড় করে দিতে আমাদের কারোর বিবুল হয়ে সেই ইউরোপে যাওয়ার জন্য আমেরিকা যাওয়ার জন্য সেখানে একটা ভালো অবস্থান সৃষ্টি করার জন্য আমরা কিভাবে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। অথচ সেই লোকগুলো সেই সব মধ্যে তাদের টেকনোলজিকে টেক্কা দিয়ে তাদের কৌশলকে হারিয়ে নিজেদের উন্নত কৌশলের মাধ্যমে আল্লাহর সাহায্যে তাদেরকে ধ্বংস করে পুরা পৃথিবীর মূর তারা ঘুরিয়ে দিয়েছে কত বড় সৌভাগ্যের কথা আসলে আল্লাহ তাল রহমতের সেই দ্বার এখনো উন্মুক্ত আমাদের সাহস নিয়ে সেই দ্বারে প্রবেশ করা উচিত হনোজা আব্রে রহমত দুর ফিসান সেই দয়ার মেঘ এখনো বৃষ্টি প্রদানকারী শুধু আমাদের প্রস্তুতি আমাদের আজলা আমাদের পেয়ালা এটাকে কি করা প্রশস্ত করে ধরা এর অভাব আমরা যদি নিজেদের হাত প্রশস্ত করে ধরতে পারি সেই হাতের মধ্যে এখনো সেই ভিক্ষা সেই রহমত সেই দয়া আল্লাহ তালা বর্ষণ করবেন আমরা যেন নিজেদেরকে সেই পাত্র বানাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন সুহাহানুহানুল্লাহ সুবাহ